আয়সার আদিল্লাহ তাল্হান্না হতে বর্ণিত তিনি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এর কাপড় হতে বীর্য ধুয়ে ফেলতেন আয়সার আদিল্লাহ তালান্না বললেন তারপর আমি তাতে পানির একটি বা কয়েকটি দাগ দেখতে পেতাম